আবু হুরাইরা রাজ তালাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কারো পাত্রে যদি কুকুর পান করে তবে তা যেন সাতবার ধুয়ে